وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون <تصفيق> وبوستيد إسلام بريو الديني بندوقن الله رب العالمين جعبت يوبر شمشة جيني عمدركي প্রায় এক মাস পর দিনের কিছু আলোচনা শোনা এবং আলিহাসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলিহি আল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি शुरमाम आजक आलोचना कर आलोचना कैकटी पॉन्ट उल्लेख कर एक नम्बर हम व्याख्या नास्तिक का যে নাস্তিক ও আস্তিকের মাঝে মূল পার্থক্য কি আমরা জানবো নাস্তিকবাদের বা প্রবর্তক ও জনককে আমরা আরো জানিকবাদের নীতি বা আপিদা ও বিশ্বাস কি আমরা আরো জানবো যে নাস্তিক হলে এর ফলাফল কি দাঁড়ায় আমরা আরো জানবো যে এই নাস্তিক বাদ বা এই নাস্তিকবাদ এদের শত্রুতা ইসলামের সাথে খন্ডন যেটা বিবে পয়েন্টগুলি আজকে আলোচনায় আসবে প্রথমে আমরা যে বিষয়টি জানবো এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে নাস্তিকের ব্যাখ্যা বা নাস্তিক কাকে বলে নাস্তিক নাস্তিক শব্দের আবিধানি অর্থ যেটা বাংলা সংসদ হয়েছে তাতে তারা লিখছেন অস্বীকার তাদের আরেকটি নাম হচ্ছে নিরশ্বরবাদী মানে আল্লাহকে বিশ্বাস করে না অনুরূপ সেখানে আরেকটি কথা লেখা হয়েছে বেদ বা শাস্ত্রে অবিশ্বাসী বেদ হচ্ছে ও মুসলিম বা হিন্দুদের ধর্মীয় শাস্ত্র তো এরকম বেদ বা এই ধরনের অন্যান্য শাস্ত্র যারাকে কে অস্বীকার করে মানুষ সেটা কোরআন তরাত ইঞ্জিল এরকম ধর্মীয় বইগুলোকে যারা অস্বীকার করে তারাও কি তারা নাস্তিক সংসদ বাংলা অবিধান ত্রিস্টার তিনশো একুশ এই অর্থ লেখা হয়েছে এটা হচ্ছে আবিধানিক অর্থ এর একটি ব্যাপক অর্থ আমাদের জানতে হবে যে আসলে নাস্তিক কোবাদ কি জিনিস এই কারণে উইকিপিডিয়া বলা হয় বা স্বীকার করা হয় না যেটা আবিধানিক অর্থে বলা হলো যে যাতে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করা হয় না এবং সম্পূর্ণ ভৌত এবং প্রাকৃতিক উপরে প্রকৃতির ব্যাখ্যা দেওয়া হয় এই পৃথিবীর এই জগতের ব্যাখ্যা পুরোপুরি তারা একটা লজিক্যালি এবং ভৌতিক কেন্দ্র দিয়ে থাকে তারপর তারা বলছেন যে আস্তিক্যবাদ এর বর্জনকেই নাস্তিকবাদ বলা হয় আসলে মানে শর্টকাটে যদি এর কথা দেখেন তাহলে আল্লাহ বিশ্বাসীর অপোজিটটাই হচ্ছে কি নাস্তিকবাদ আল্লাহকে বিশ্বাস করার পর যা কিছু করণীয় এগুলোর হচ্ছে কি বর্তমান বিশ্বের প্রায় শতাংশ মানুষ নিজেদের নাস্তিক বলে পরিচয় দিয়ে থাকে পৃথিবীতে যতগুলো লোক আছে তার মধ্যে দুই ভাগ মানে প্রায় আড়াই শতাংশ তারা নিজেকে নাস্তিক বলে পরিচয় দিয়ে থাকে এখানে যে জিনিসটি বুঝা যায় বা যে পার্থক্যটি ক্লিয়ারলি বিশ্বাসী ব্যক্তি আর একজন একজন আস্তিক বা আল্লাহকে বিশ্বাসী ব্যক্তি আর একজন নাস্তিক বা আল্লাহকে বিশ্বাস করে না এরকম ব্যক্তি এদের যদি নৈতিকতার ভিত্তি দেখা যায় তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ বিশ্বাসী বা যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করতে চায় নৈতিকতা কিন্তু যদি বিষয় দেখেন তাদের ভিত্তি দেখেন তাহলে তাদের ভিত্তি বলে কোনো জিনিস নাই নৈতিকতার ভিত্তি বলে কোনো জিনিস নাই কিন্তু তারা নৈতিকতা যেহেতু দুনিয়াতে পৃথিবীতে তাদেরও থাকতে হবে সেই কারণে যেই নৈতিকতাকে বর্তমানে তারা মেনে চলে সেটা হচ্ছে বস্তুবাদ সেটা কি সেটা বস্তুবাদ আর যার ওপর নাম যদি বলেন তাহলে সেটা হলো ডারউইন বাদ ডার উইন বাদ কেউ আরেকটি শব্দে জানা যায় যার নাম হচ্ছে বিবর্তনবাদ তো নাস্তিকদের বর্তমান যেটা নৈতিকতার ভিত্তি বা তাদের পৃথিবীতে জীবনযাপন করার যতগুলো ভিত্তি সেগুলো সম্পূর্ণটাই বস্তুবাদ বস্তুবাদের যে বস্তু যে কোন জিনিসকে কি বলা হয় বস্তু এই বোতলটা একটা বস্তু বোতলটার মধ্যে যা কিছু আছে একটা বস্তু আমরা একটা বস্তু এবং এই টেবিলটা বস্তু এই বস্তু বস্তু বস্তু বস্তু যা কিছু কি যে বস্তু কোন জিনিস কোন পদার্থ এসব এক অপরকে সৃষ্টি করেছে বস্তুবাদের কথা হলো এই বস্তু গুলাই দুনিয়াতে এক অপরকে কি করেছে সৃষ্টি করেছে সৃষ্টি সৃষ্টিকর্তা বলে কোনো কিছু নেই मिल जिन दुई मतबाद जमन नास्तिकरा विश्वास सृष्टिकर्ता बोले किम वस्तुबादा जा बस्तु एक सृष्टि যা কিছু দেখা যায় তাই মানা যায় যা দেখা যায় না তাই মানা যায় না এটা হচ্ছে বস্তুবাদ তাহলে পৃথিবীতে আপনি যা দেখতে পাচ্ছেন অন্য কথায় তারা বলছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় পঞ্চ মানুষের চোখ কান তারপরে নাক জিহবা এবং তোক দ্বারা যেটা অনুভব করা যায় সেটাকেই মানা যায় এর বাইরে কোন জিনিস মানা যায় না তাই আল্লাহকে মানুষ চোখ দ্বারা দেখতে পায় না যেমন দেখতে পায় না তাহলে তাকে মানা যায় না গবেষক যারা লেখাপড়া করে এবং চিন্তা ভাবনা করে তারা মনে করে যে আজকাল দুনিয়াতে নাস্তিক্যবাদেরা এই বস্তুবাদের উপরেই ভিত্তি করে থাকে এর নীতি নৈতিকতা নিয়েই চলে বস্তুবাদ এই জিনিসটা আসলে এসেছে ডারউইন বাদ থেকে ডারউইন একজন বিশেষ দর্শন দার্শনিক বা তাদের ভাষায় একজন বড় পণ্ডিত সে এই বিশ্বের যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটাকে বলা হচ্ছে বিবর্তনবাদ কি বলা হচ্ছে বিবর্তনবাদ বিবর্তনবাদ জিনিসটা কি বিবর্তনবাদের ইংলিশ হচ্ছে এভলিউশন এটা হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের পরিবর্তন হওয়াকে বলা হয় কি বিবর্তনবাদ তাহলে কোন বস্তু থেকে বস্তু হওয়া আর কোন প্রজন্ম থেকে প্রজন্ম হওয়া এই প্রজন্মকে কেউ আবিষ্কারকারী নয় কেউ সৃষ্টিকারী নয় এটাই হচ্ছে আসল কি বিবর্তনবাদ বা বস্তুবাদ সেজন্য বস্তুবাদের সংজ্ঞায় উইকিপিডিয়া লেখা হচ্ছে যে প্রজন্ম থেকে মান্তর গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন কে বুঝায় এবং এটা পরিবর্তন সেই ডার তথ্য অনুযায়ী মানুষ বানর থেকে এসেছে মানুষ কিসের থেকে এসেছে বানর থেকে এসেছে তাদের কথা অনুযায়ী বা তাদের থিওরি অনুযায়ী বহু কোটি কোটি বছর পূর্বে কোন এক धापेते हते हते एखंड पृथिवीर शेष मान शेष पर्यावर्तन बंदन की हाएएचे? बंद हो गा धारणा যে মানুষ হয়তো বানর থেকে এসেছে তাই বানর এবং মানুষের মধ্যে খুব কি পাওয়া যায় মিল পাওয়া যায় এটাকে বলা হচ্ছে ডারউইন বাদ এবং এটাকে বলা হচ্ছে বিবর্তন বাদ যখন এই বিবর্তন বা এই ডারউইন বাদ পৃথিবীতে এর প্রচার প্রসার শুরু হয়েছিল তখন এক অন্য বৈজ্ঞানিক এটাকে মানে নিজের বিজ্ঞানে আরেকটা প্রজন্ম এসেছে এবং এইভাবে বানর থেকে মানুষ এসেছে লেস্টা কেটে পড়ে গেছে যে কোনো কারণে পরিবর্তনের কারণে প্রজন্মের চেঞ্জিং এর কারণে তখন একজন বৈজ্ঞানিক কিছু ইঁদুর নিল নেওয়ার পর দেখা যায় যখন ওদের প্রজন্ম হলো দেখা যাচ্ছে আবার লেজালা হয়েছে তখন ও ভাবলো যেহেতু ডার বাদে বলা হচ্ছে যে প্রজন্মের পর প্রজন্মের চেঞ্জিং এ চেঞ্জিং আসে পরিবর্তন আসে তাহলে আমি একটা পরীক্ষা করলাম রাখি আবার একটা প্রজন্ম দেখি তো যে প্রজন্মটা আসলো প্রথমে লেজ কেটে দিলো দেওয়ার পর যে প্রজন্ম আসলো সেটা তো লেজওয়ালা হলো সে আবার ওদের লেজ কেটে দিল দেওয়ার পর ওদেরকে বড় করার পর আবার তাদের প্রজন্ম আসলো এভাবে প্রায় 9 বার কিংবা এগারো বার পরীক্ষা করে দেখা হচ্ছে যে প্রজন্মের মনে করেন এবং তারা বলেন যে বিশ্বাস আসলে এর কোনো ভিত্তি নেই যাই হোক আমরা এর খণ্ডনে বেডে কি জিনিস এ সম্পর্কে আলোচনায় নেই আমরা শুধু এটা বুঝাতে চাচ্ছি যে নাস্তিক্যবাদ কি জিনিস আসলে নাস্তিকবাদ যারা আল্লাহকে অস্বীকার করে এবং প্রত্যেকতা এবং আমরা এই তথ্যটি জানার পর যে বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে যে এই নাস্তিক্যবাদের প্রবর্তককে নাস্তিক্যবাদের জন্মদাতাকে কারণ हादी अनु देखा जाऊर क्योंकि यहुदी बनाए मुस्लिम बनाए बनाय प्रत्येक शिशुस जन्म ग्रहण करता आज কিন্তু এই পৃথিবীতে এই নাস্তিক বা সৃষ্টিকর্তা নেই এর প্রবর্তক কে যদি খোঁজ করা যায় তাহলে যে ইফরাদা কোন যুগে প্রায় সব যুগে এরকম ধারণা কারণা কারোর ভিতরে আছে বা ছিল আল্লাহুর আরামিন কোরআন বলছেন ওকাল উমাহুনিয়া আল্লাহ তারা কোরআনে বলছেন মানে আজ থেকে সোয়া চোদ্দশো বছর পূর্বে মানুষ এরকম ছিল এরকম বিশ্বাস করতো না তো আল্লাহ তারা বলে কি বলে তারা নামু তোয়ানা হইয়া আমরা এখানেই জীবিত হই এবং এখানে আমরা মৃত হই ও হুলে তাহার আর যুগের আবর্তন ছাড়া আমাদের কোনো কিছু ধ্বংস করে না তাহলে পৃথিবীর জীবনটাই আমাদের জীবন এখানেই জীবন মরণ আছে আর এই যুগের প্রভাব মান মানে এক যুগ এক যুগের থেকে আরেক যুগ হচ্ছে আমাদের বয়স হয়ে যাচ্ছে আমরা মারা যাচ্ছি এছাড়া আর কিছু নেই আল্লাহ বলছেন তাদের এ সম্পর্কে কোন জ্ঞান নেই তারা শুধুমাত্র ধারণাই করছে তারা শুধুমাত্র অনুমানই করছে সুরা জাতিয়া চব্বিশ নম্বর তাহলে বুঝা যাচ্ছে যে পৃথিবীর জীবনটাই আসল জীবন এর বাইরে আর কোন জীবন নেই এবং এই জীবনের মরণ এটা যুগের কারণে হচ্ছে এরকম বিশ্বাস মোটামুটি নাস্তিকের বিশ্বাস এবং এটা আরব জনপদে বা কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বা কোরআন অবতীর্ণ হওয়ার সময় সেই যুগেও এরকম মানুষ সেই কারণে আমি বলছিলাম যে নাস্তিক প্রবর্তক যদি খোঁজা যায় তাহলে আমরা এটা বলতে পারি যে এই বিশ্বাস পৃথিবীতে বহু আগে থেকে রূপে কারো ছিল কিন্তু এটা কিন্তু যারা এই বিশ্বাসকে সাংগঠনিক রূপ দিয়েছে এবং এই বিশ্বাসের একটা মতবাদ ও ইম তৈরি করেছে তারা হল তিনজন ব্যক্তি তারা কয়জন ব্যক্তি তিনজন তারা তিনজন তাদের মধ্যে এক নম্বর হচ্ছে কার্ল মাস্ক এবং ইহুদি বংশোদ্ভূত দার্শনিক সে সত্যিকার্ধে একজন ইহুদি ছিল সেই জার্মানের কার্ল মাস সর্বপ্রথম এই নাস্তিক বা বিশেষ ইদিন এবং নিয়ম নীতি এবং তার ব্যাখ্যা ও বর্ণনা দিয়ে থাকে সেজন্য তাকে নাস্তিকবাদের প্রবর্তক বা জনক বলা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তার জন্ম এবং আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে মার্চ তার মৃত্যু এরপর যে ব্যক্তি এই নাস্তিক আরো শক্ত করে সে ছিল লেন সে ছিল কে লেন লেনিনের আসল নাম হচ্ছে ব্লাদিমির ইলিচ ব্লাদিমির ইলিচ লেন সে রাশিয়ায় জন্মগ্রহণ করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান এর নাম হচ্ছে তার নাম দিয়ে লিন বাদও বলা হয় সে প্রথম রাষ্ট্রপ্রধান সোভিয়েত ইউনিয়নের এবং লেলিন বাদ তত্ত্ব প্রবক্তা তার জন্ম ২২ এপ্রিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ এবং মৃত্যু ১৯১৪ খ্রিস্টাব্দ ক্ষমতা এবং হয় লোহা এবং আগুন দ্বারা এই না কে দৃঢ় করেছে এবং পৃথিবীতে প্রচার ও প্রসার ঘটিয়েছে তার নাম হলো স্টালিন তার নাম কি স্টালিন যাকে জোসেফ স্টালিন ও বলা হয় যাকে জোসেফ ইস্টালিনো বলা হয় রুশ সাম্যবাদী নেতা তাকে বলা হয় সে এমন কিছু নিয়ম ও নীতি তার দেশে চালু করে যেটা তার পূর্বে ছিল না যেই কারণে এই অর্থনীতির উত্থান পতনের কারণে লেখকেরা লিখেছেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই স্টারের নিজের শক্তিকে এবং নিজের মতবাদকে বাস্তবায়ন করে হিটলারের চাইতে বেশি মানুষ সোভিয়েত ইউনিয়নে সে হত্যা করেছিল এরা হচ্ছে তিনজন যারা নাস্তিকের কি গুরু এবং প্রবর্তক বা জনক আমরা এতক্ষণের দ্বিতীয় পয়েন্টের প্রবর্তক ও জনক কারা এবং আকিদা ও বিশ্বাস কি আমরা একটু আগে বলেছিলাম যেহেতু তারা এগুলোকে বিশ্বাস করে না সেই কারণে তাদের নীতিও থাকতে পারে না এবং ওদের ওইটাই নীতি যেটা হচ্ছে ডার বাদ বিবর্তনবাদ এবং বস্তুবাদের নীতি অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে যেগুলো বস্তু এগুলাই এক অপরকে সৃষ্টি করছে এবং এর পিছনে আর কিছু নেই এই বস্তুটাই তাদের ভগবান বা ঈশ্বর বা আল্লাহ যাই বলেন তাদের দ্বিতীয় আকিদা ও বিশ্বাস যেটাকে বললাম বিবর্তনবাদ যে পৃথিবীতে চেঞ্জিং হচ্ছে আর এই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের মাঝে যেমন করেই হোক টিকে থাকাকে বলা হচ্ছে नास्तिकी हम लड़ाई जीवन एखने लड़ाई कर बेचे थकते हुए पद्धति उपाय से ग्रहण करते सब चीजें जगन्द विश्वास अस्तित्व के अस्वीकार তারা সকলে আল্লাহ বিশ্বাসে ছিল তারা অধিকাংশ ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করতো সেই জন্য প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাহাল্লামের জীবনে এরকম কোন ঘটনা পাওয়া যায় না যে তিনি কারো সঙ্গে এই মুনাজারা বা এই जीवन आल्लासुल्ला सल्लम तरह के जी जिन बुझा के तुम्हारा विश्वास करो हे मुशरेकर कूफार तुम्हारा जे रोग के विश्वास करो एकम्रार इबादत करो তাকে ছাড়া অন্যের ইবাদত না তাকে ছাড়া অন্য কিছু এবং সেই কারণে বলা হচ্ছে যে আসলে প্রত্যেক বাচ্চা প্রত্যেক মানুষ সে কিন্তু আল্লাহ বিশ্বাসী হয়ে জন্ম নেয় তো এটা হচ্ছে নাস্তিকবাদের সবচেয়ে জঘন্য কথা যে তারা আল্লাহর অস্তিত্বকেই বিশ্বাস করে না আর আল্লা বিশ্বাস না করলে বাকি জিনিসগুলি বিশ্বাস করার কে প্রয়োজন আছে ওরা যেমন বিশ্বাস করে না তেমন অদৃশ্যকে বিশ্বাস করে না যে যা দেখি তাই মানি যা দেখা যায় তাই বিশ্বাস করা যায় যা দেখা যায় না তা মানা যায় না তাই ওরা যতগুলো গায়বের প্রতি ইমান একজন মুসলিম হিসাবে গায়েব অদৃশ্যের কিছু জিনিস যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তার কথা কেমন সে আল্লাহ বিশ্বাস করে না যেমন সে আল্লাহ কে বিশ্বাস করে না তেমন কেমন হবে সেটাও বিশ্বাস করে না যেমন আল্লাহ বিশ্বাস কর না তেমন আল্লাহর কথা কালাম কোরআন মজিদ যে আল্লাহর কথা সেটাও বিশ্বাস করে না যেমন আল্লাহ বিশ্বাস করে না তেমন অদৃশ্য ভাগ্যকেও বিশ্বাস করে না মোট কথা অস্বীকার করে বড় বিশ্বাস তারা ধর্মকে কোনো মানুষের কোন জাতির আফিম মনে করে ধর্ম হচ্ছে মানুষ এরকমই একটা জিনিস করে যাচ্ছে যেটা যেমন একটা নেশা মানুষ যেমন নেশায় পাগল থাকে ধর্ম নেশার নাম আসলে ধর্ম বলে কোন জিনিস নেই এই নাস্তিকবাদের আরো বিশ্বাস হচ্ছে যে পৃথিবীতে যারা ধন দৌলতের মালিক যারা ব্যক্তির মালিকারা যাদের অনেক পয়সা আছে। এরা এই সকল পয়সা কড়ির মালিক একাই হতে পারে না তাই এদের এই পয়সা কড়ি সকলের গরিব দুঃখের মাঝে দিতে হবে আমি আমার চোখে দেখেছি তখন ছোট ছিলাম তো বুঝিনি বাংলায় যখন কমিউনিস্ট থাকলো এবং প্রায় ৩০ বছরের অর্ধিক অধিক প্রায় তেত্রিশ বছর ধরে সেই রাজ্যে কমিউনিস্ট বসবাস করে এবং কমিউনিস্টের রাজত্ব থাকে এইখানে আমরা দেখেছি ছোটবেলা আমাদের পাশের গ্রামে একজন চৌধুরী সাহেব ছিলেন যার অনেক জমি জমা ছিল সেই জমি জমাগুলোকে ওই গ্রামের এবং আশেপাশের যারা যাদের যারা গরিব মানুষ দুঃখী মানুষ তাদেরকে নিয়ে এসে মিছিল টিছিল করে সমস্ত জমিগুড়া এক পলটে প্রায় কুড়ি বিঘা জমি দখল করে দিয়েছিল এক পলটে কুড়ি বিঘা জমি সব গরিব দুঃখীকে দিয়ে দিয়েছিল তো এটাই কি ওরা বলছে সাম্যবাদ সবকে সমান করতে হবে নিয়ে কি করতে হবে মানুষকে বেটে দিতে হবে বরাবর করে দিতে হবে আমরা এখনকার একটু পরে জানবো এটা কত ভয়াবহ জিনিস এবং আসলে এটা কিন্তু এসেছিল তাদের পুঁজিবাদের বিরোধিতায় এই সাম্যবাদ বা এই আবিষ্কার হয়েছিল তখন তারা আবিষ্কার করেছিল এটা পুরোপুরি এটা ও প্রাকৃতিক একটা নেচুরাল নয় এরকম একটা বিষয় যেটা তারা করেছে এগুলো হচ্ছে মাছবাদের কি আকিদা বা বিশ্বাস বন্ধুগণ এছাড়াও অনেক আকিদা দাও বিশ্বাস তাদের আছে তাদের ফলাফল কি দাঁড়ায় নাস্তিক হলে কি হয় যেহেতু একটি আগে বলে একটু আগেই বলেছি যে নাস্তিক নৈতিকতা বলে কোনো জিনিস নেই নাস্তিক নৈতিকতা বলে কোনো জিনিস নেই তারা যেহেতু বস্তুবাদে বিশ্বাসী তাহলে বস্তুবাদী বা বিবর্তন বাদে যেসব নিয়ম নীতি আছে সেই নীতিটাই হচ্ছে কাদের নীতি এই নাস্তিক নীতি বিবর্তনবাদ তথা ডারুইন বাদে মানুষকে একটা উন্নত প্রজাতির পশু বলা হয় মানুষকে কি বলা হয়েছে যাদেরই জীব আছে তারা সকলে কি পশু আর মানুষ হচ্ছে উন্নত প্রজাতির পশু যেমন এই থিউরিতে তারা এক হলো যে এরা একটা পশু তবে উন্নত প্রজাতির পশু তাই যতগুলা পশুর স্বভাব হয় এরকম সকল পশুর স্বভাব মানুষ গ্রহণ করতে পারে खराब जिसना कारण जीतु पशु बिना बंधने जो जिन्हने इच्छा एक मान से जो मिलन সেরকম একজন পশুও যে না করবে বেবিচার করবে তাতে কোনো সমস্যা নেই এবং সেখানেই এসেছে যে যেহেতু পশুরা নিজ মা বাবাকে চেনে না তাদের সঙ্গে মিলন করে কিন্তু এই ভুল উদ্ভিদ এবং প্রাণী প্রাণীবিদ্যায় দেখা গেছে কেতাবুল হায়ান লিখেছেন যারা প্রাণী প্রাণী প্রাণীবিদ্যান তারা বলছেন যে উঠ কোনোদিন তার মায়ের সাথে মিলন করে না অন্য পশুরা করতে পারে যাই হোক আমরা এই কাজ করতে পারে তবে অনেকে এটা কিন্তু নাস্তিকবাদের অনেকে এটা আবার অস্বীকার করেছে বলেছে কারণ এতে একটা জেনেটিক অসুখ হয় সেই অসুখের কারণে এই কাজটা না করাই ভালো কিন্তু আসলে তারা করতে পারে এটা তাদের শিকার কারণ মানুষ হচ্ছে একটা উন্নত প্রজাতির পশু তাই পশু এরা এরকম করে তাদের কথা অনুযায়ী পশুরা সমকামিতা করে মানে উভয় লিঙ্গ নয় নিজ নিজ লিঙ্গ থেকেই তারা নিজের যৌন চাহিদা মেটাতে পারে সেই সমকামিতা মানুষও করতে পারে এই ডার বাদ বিবর্তনবাদ ও বস্তুবাদ যে সকল দেশে আছে ইউরোপ ইউরোপ এবং আমেরিকায় তারা সেই জিনিসগুলি প্রায় তেইশটি দেশে তারা এই সমকামিতাকে আইনি আওতায় এনে আইনীতি স্বীকৃতি প্রদান করেছে কিসের প্রভাব এটা হলো এই ডার বাদ ও বস্তুবাদের প্রভাব যেই স্বভাবেই চলছে এখন বস্তুবাদের দেশগুলোতে আর তারই ছায়া এসে পড়ছে আমাদের এই পশ্চিমা দেশগুলোতে এবং এখানেও এসে ওই সভ্যতা আমাদেরকে ধ্বংস করছে বন্ধুগণ এটা ছিল যে উন্নত প্রজাতির পশু বা নিজের জেলার ধর্ষণ এগুলো তাদেরকে নেচারাল বলে তারা মনে করে যে এই যে সবার সামনে উলঙ্গ হওয়া কোন বিষয় না এবং যে কোনো জায়গায় এই কাজ করা কোনো বিষয় বিষয়। আগে বিষয়াল তারা পরিবেশে টিকে থাকার জন্য যা দরকার সেটাই তাদের নীতি ও নৈতিকতা পরিবেশে বেঁচে থাকার জন্য আপনার যা কিছু প্রয়োজন হতে পারে আপনি সেটা গ্রহণ করতে পারেন তাই প্রয়োজনে যদি খুন করতে হয় করা যায় যদি ধর্ষণ করতে হয় করতে পারেন যদি প্রতারণা করতে হয় লাগাম মুখে আসে না আর যখন কোনো লাগাম মুখে আসে না তখন লাগামহীন নাস্তিক বাদ যা কিছু তাই করতে পারে সেটাতে কোনো সমস্যা হয় না এজন্যই সেই সকল সমাজে তাদের তারা এর বিপরীত স্লোগান শুরু করে এবং বস্তুবাদ ও বিবর্তনবাদের নীতির উপর দিয়ে তারা নিজের কথাগুলি মানুষের মাঝে প্রচার করতে থাকে আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে যদি লজ্জায় না থাকে সেটি হচ্ছে যে বা নাস্তিক ইসলাম কে কেন বড় শত্রু মনে করে ইসলামকে কে কি মনে করে বড় শত্রু মনে করে কেন বড় শত্রু মনে করে এই কারণে কারণ আছে আমি একটি কারণ আপনাদের সামনে এক নম্বর যে ইউরোপ ও আমেরিকায় এই যে বস্তুবাদ এবং বিবর্তনবাদ আর এই যে গণতন্ত্রের এই সকল কিছু যখন এখানে প্রচার হয়েছে এবং এগুলার যখন মানে শক্ত জোর মজবুত হয়েছে সেই সময় সেখানকার চার্জগুলো বা তাদের তাদের দলীয় তাদের যা কিছু হচ্ছে সেগুলোতে আমরা আর হস্তক্ষেপ করবো না সেই জন্য একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রের নিয়মে যা কিছু করা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে সেখানে গিয়ে আমরা বলবো না যে কোনটা জায়গ এবং কোনটা धर्म के मस्जिद पालन दरकार मस्जिद पालन करा दरकार कर, भाई पार्लामेंटे क्यों नहीं आसे से এইসব ইজিম গুলোর মাধ্যমে একটা সিদ্ধান্তে এসেছিল সেই খ্রিস্টান জগৎ যে ধর্মের কাজগুলি চার্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে মানুষের সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সেটা নিয়ে যাওয়া যাবে না সেই কারণে নাস্তিকবাদ সেখানে কামিয়াব হয়েছে সেখানে কি হয়েছে কামিয়াব হয়েছে এবং সেই কারণে খ্রিস্টানদের তাদের মাথা ব্যথা না খ্রিস্টানরাও আস্তিক কিন্তু খ্রিস্টানদের খ্রিস্টানদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা নয় কারণ এটা সিদ্ধান্ত অলরেডি চলে আসছে যে সমাজে এবং রাষ্ট্রে তোমরা যাই মন তাই করো সেটা আমাদের দেখার দরকার নেই আসলে ধর্মীয় নিয়ম পালন স্পষ্ট হবে এই কারণে তাদের মাথা খ্রিস্টানদের খ্রিস্টানদের থেকে না তাদের মাথা ইহুদিদের থেকে না এই কারণে ইহুদিদের থেকে না কারণ এই খ্রিস্টানবাদের জন জনকেই হচ্ছে তো কাল নাচ আর সে হচ্ছে কি ইহুদি বংশ এবং ইহুদের কল্যানের কারণে আসলে এই মাছবাদ যদি এর গভীরে যাওয়া যায় तो कारण कारण आज ये चक्रांत आरोप इसलम एक मौलिक विषय गुल क्षमता पृथ्वी नहीं मानुष कुरान के शेष करते चाय पारे ना सोवियत यूनियन घटे যতগুলো কোরআন পাওয়া গেছে অবতীর্ণ করেছি এবং আমি কোরআন শরীফের হেফাজত হেফাজত করা হয়েছে সে কারণে আজ যদি বইগুলো পুরানো হয় আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজে অনেকগুলো হাফেজ আছে নতুন করে কোরআন শরীফ তৈরি হবে সবাই যদি হাতে না থাকে কারো কাছে সুরা ফাতে কারো কাছে সুরা বাতারা আছে কারো কাছে দোষ পাড়া আছে কারো কাছে এক পাড়া আছে আবার কোরআন শরীফ তৈরি হয় এটাই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হেফাজত নিয়েছেন সেই কারণে তারা কোরআন শরীফকে ধ্বংস করতে পারে না যখন এখানে পারে না তো মুসলিম আকিদা গুলিকেও গোলমাল করতে পারে না অনুরূপ হাজের ক্ষেত্রেও ছয়টি যে কুতুব সিপ্তা এবং তার মধ্যে বোখারি এবং মুসলিম ধ্বংস করার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান কারণ এর পঠন পাঠন পৃথিবীর এত ভাষায় হয়েছে যে কোনটা দেশে ব্যান্ড করবেন কতগুলো দেশে করবেন পৃথিবীর একটা জায়গায় একটা মুসলিম থাকা যদি শরীফের আফেদ নিয়ম টিকে থাকবে এবং সে কারণে তারা ইসলামকে নিয়ে মাথা দেখা বেশি অন্যান্য ধর্মকে নিয়ে মাথাবেটা নয় ইসলামকে তারা সবচেয়ে বড় শত্রু মনে করে একজন আরবি লেখক একটি এই বিষয়ে লিখতে গিয়ে একটি কথা বলছে শুনেন তারা বলছেন এই যে সবচেয়ে এবং কারণটা কি তার ব্যাখ্যা বলছে লামতেরা সেরা হইয়া তো ফসার বলছে যে এই পূর্বে মানে এই পূর্ব দেশগুলোতে অর্থাৎ এই মাস্কবাজি প্রচার প্রসার লাভ করতে পারে না যেটার পূজা তারা হেজাজ অর্থাৎ মক্কায় করে থাকে এবং ফিলিস্তিনে করে থাকে মানে কাদা শরীফ এবং ফিলিস্তিনের মসজিদ এগুলোকে যতক্ষণ পর্যন্ত না নষ্ট করা যেতে পারে ধুলিশ্বাদ করা যেতে পারে অতক্ষণ পর্যন্ত এখানে কমিউনিস্ট প্রচার করা অসম্ভব এই নাস্তিক্যবাদের প্রচার প্রসারে যে দেশটি সর্বপ্রথম নাস্তিক হয়েছিল সেটা হচ্ছে আলবেনিয়া সেটা কি আলবেনিয়া আলবেনিয়া সর্বপ্রথম নাস্তিক দেশ তৈরি হয় ধীরে ধীরে প্রচার হতে হতে অনেকগুলা দেশে যায় সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আবার মুক্ত পড়ে যায় সোভিয়েত ইউনিয়ন একসময় গোটা বিশ্বের দ্বারা ছিল সেটা মুক্ত পড়ার পর অনেকগুলা দেশে বিভক্ত হয়ে যায় কি ছিল সেখানে সকল ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করা বন্ধ করে দেওয়া হয় ধর্মের নামে সেটা মুসলিমই হোক অমুসলিমে হোক সকল ধর্ম প্রতিষ্ঠান বন্ধ আর এই ধর্ম প্রতিষ্ঠানের নামে যতগুলো জমি ছিল সবগুলাই বাজে আপন শহর গড়ে উঠেছিল হয় না ভাই আজকাল নাম দেখে আমরা রসুলপুর ইসলামপুর এগুলা একটা ধর্মের সাথে সম্পর্ক এরকম যদি কোনো নাম ছিল নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান যেগুলো প্রকাশ্যে পালিত হয় যেমন জুমা যেমন ঈদ অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয় কারো কাছে কোরআন পাওয়া গেলে কোরআনের কোন একটা নুসখা পাওয়া গেলে তাকে এক বছর জেলে ঢুকানো হয় রাখা নিষেধ অথচ কাল মাস নিজে দাঁড়িয়ে রেখেছে এবং আমি নিজের রেখেছে দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের এই সোভিয়েত ইউনিয়ন দেশের কিছু ছাত্র ছিলেন তারা যখন দেশ থেকে আসতেন তখন দাড়ি নাই আমরা জানতাম না অনেকেই আমার কেমন একজন দিনের আলেম হচ্ছে অথচ শেয়ার এবং দিনের আলামত তার চোখে মুখে দেখা যায় না কিন্তু আমরা দেখতাম যখন সেখানে থাকতো সে দাড়িগুলো ছেড়ে যেত যতখানে যেদিন বাড়ি যেত সেদিন তাকে কাটতে হতো কারণ যেখানে জেলে যেতে হবে যেখানে এরকম নিয়ম করা হয়েছে তখন কি করতে হবে তাকে কাটতে হচ্ছে বা কাটতে বাধ্য হচ্ছে নজর দেশ থেকে চলে যেতে হবে যাই হোক এগুলা নিজের দেখার কথা অতঃপর দিনই বই ধর্মীয় বই বলে যা কিছু ছিল সব পুরে যাওয়া হয়েছিল যেখানে পাওয়া যেত পুড়ে যাওয়া হতো শেষ পর্যন্ত ধর্ম বা ইসলামকে যারা মেনে চলে ঘরে কম করে হলে তাদেরকে ধ্বংস করার জন্য এমন সরবরাহ করা হতো কৌশলে কিংবা জবরদস্তি মানে কোন তারা ইসলামের শত্রু কারণ এটাই যে ইসলামকে ধ্বংস করা খুবই কঠিন এবং পৃথিবীতে এখনো যতগুলো ধর্ম আছে তার মধ্যে যদি কেউ ধর্মকে ক্লিয়ারলি ফলো করে বা বেশি সংখ্যায় ফলো করে তাহলে যতটুকু করে এই ইসলাম এবং মুসলিম করে থাকে বন্ধুগণ আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি এই নাস্তিকবাদের খণ্ডন কিভাবে করা যায় নাস্তিকবাদের খণ্ডন যদি পোড়াণ শূন্যতির দ্বারাই আপনি করেন তাহলে কিন্তু তারা মানবে না এবং বিশ্বাস করবে না কারণ তার কোরআনকে বিশ্বাস করে না আল্লাহ কে বিশ্বাস করে হবে কারণ কোরআন এর দলিলটাই হচ্ছে শ্রেষ্ঠ দলিল আমি ছোট্ট করে কয়েকটি খন্ডন করি একটি ঘটনা আমি প্রায় মানুষকে বলে থাকি যে কোন এক উঠের রাখাল সে বধু ও বেদুইন সে শিক্ষা এবং তোমার স্রষ্টা বা আল্লাহ আছে এটা কেমন কথা যখন এই কথা বলা হয়েছিল তখন সেই রাখাল সেই উঠের রাখাল সে নিচে পড়ে থাকা উঁটের একটা গোবরের টুকরা তুলে বলছে যে এই গোবরের টুকরোটা প্রমাণ করে যে উঠ আছে নালে না হলে উঠ না একটা মূর্খ মানুষ মানুষ সে এর মাধ্যমে এটা যে অবশ্যই এসেছে মানে উঠ আছে উঠ না হলে গোবর হয় না তাহলে এই মহাবিশ্ব এত বড় একটা পৃথিবী পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ পৃথিবীর মধ্যে নদী নালা সমুদ্র এবং গাছপালা মাছ এবং প্রাণী এবং শুধু পৃথিবীরা পৃথিবীর উপরে বায়ুমন্ডলে বসবাস করি এবং বায়ুমন্ডলের বাইরেও যেগুলো নক্ষত্র এবং তারা আর দেখা যাচ্ছে সে সম্পর্কে বিজ্ঞান বলছে যে লক্ষ না মিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এবং এ সকল নক্ষত্র ও তারা এই পৃথিবীতে যা আছে এগুলার সৃষ্টিকর্তা কি কেউ নাই অবশ্যই এবং এই মহাবিশ্ব যদি এতই বড় পন্ডিত পৃথিবীতে মানুষ হয়ে থাকে যে সেগুলোকে অস্বীকার করতে চায় তাহলে একটা মহাবিশ্বের মতো বিশ্ব তৈরি করে দেখায় মহাবিশ্বের কথা এটা চালের প্রমাণ করে দেয় শেষ করতে করতে আল্লাহ সৃষ্টিকর্তা তোমার আল্লাহ কে সৃষ্টিকর্তাকে এই কথা যখন আসে তখন যুক্তি স্বরূপ একটি উত্তর দেওয়া প্রয়োজন যে প্রত্যেক স্রষ্টার সৃষ্টিকর্তা হয় না হয় না যে ইয়াস শান আব্দা আহাদান তোমাদের কারো কাছে আসে আসার পর সায়াপুর খালাকা চালা তারপরে বলে যে এটাকে কে সৃষ্টি করেছে তোমার রব কে আল্লাহ কে কে সৃষ্টি করেছে যদি এরকম হয় তাহলে আল্লাহ রসুলাম বলছেন ফাইদা আব্বালা গা খা কুমজা আলিকা যখন কোন মানুষের অন্তরে এইখানে আসবে তখন ফালিয়া বিল্লাহ বিল্লাহ শানের কাছ থেকে আগে না কথা বলেছেন বন্ধুগণ আজ পৃথিবীতে যারা এই সকল ইসিম প্রচার করছেন তাদের কাছে পৃথিবীর বড় বড় জ্ঞানীরা কেন সম্মানীয় মহাপুরুষ যাদেরকে বলা হচ্ছে কেন সম্মানীয় কারণ তারা তাদেরকে মহাপুরুষ মনে করে তাদের জ্ঞান এবং তাদের কথাকে মহান মনে করে যেমন তারা নিউটনের কথাকে বড় মনে করে যেমন গান্ধীবাদে গান্ধীর কথাকে বড় মনে করা হয় বা আরো অন্যান্য ইসমের নিজের লোকগুলোকে মহাত্মা গান্ধী এবং বৌদ্ধকে কেন তারা বড় মনে করে যে এরা মহাপুরুষ তাহলে এই মহাপুরুষের কথাগুলি যদি সত্য হতে পারে তাহলে পৃথিবীতে হাজারো এমনকি এক লক্ষ চব্বিশ হাজার পরে তারা কি মহান মহাপুরুষ ছিলেন না তাদের মধ্যে কি সকলেই মৃত্যুক ছিলেন নাউদি বিল্লা যদি একজনও সত্যি হয় তবুও पृथिवीर स्रस्ट एकजना प्रदान करबुल आलमीन एक आया पेश करी जी खुद उत्तम दरकार आलमीन खाले की सृष्टि ते की बिना सृष्टि करी मान्टि करना जो क्यों के निजे सृष्टि करना तो सृष्टिकर्ता हमान आल्ला आकाश और जमीन के सृष्टि जो सृष्टिकर्ता दबी कर তারা আকাশ জমিন কে কে সৃষ্টি করলো এবং আকাশ জমিনের মাধ্যমে কে সৃষ্টি করলো তাহলে যারা সৃষ্টি করেনি তাহলে তাদের সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছেন তারা বিশ্বাস করে না বন্ধুগণ আল্লাহ অন্য এক জায়গায় আরো বলছেন যা বলছে তোমরা কিভাবে আল্লাহ কে অবিশ্বাস করো অথচ তোমরা তোমাদেরকে আল্লাহ রাখাম যখন তোমরা কিছুই জীবিত করেছে প্রত্যেক মানুষ তার মায়ের পেটে আসার পূর্বে কি ছিল তার অস্তিত্ব ছিল না সে মৃতই ছিল আল্লাহ রাবুলা আলামিন তারপরে তাকে অস্তিত্ব দান করলেন তাকে সৃষ্টি করলেন তাকে জীবন দিলেন পৃথিবীতে সে আসলো এবং পৃথিবীতে থাকলো অতঃর সুম্মাই মি তো অতঃপর মরণ দিবে এরকম নয় যে পৃথিবীতে আসার পর আর কারো মরণ নেই মরণ হবে মরণ দিবেন আল্লাহ আবুল্লা আলমিন আল্লাহ তোমাদেরকে আবারও জীবিত করবেন তাহলে যে নিঃশ্ব থেকে যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে যে অস্তিত্ব আনতে পারেন আবার জীবন দিতে পারেন আবার মরণ দিতে পারেন তো আবার জীবিত করতে সমস্যা না করে এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের তিনি এরকম লক্ষ্য পাচ্ছি না যে প্রকৃতি বা বস্তু সবকিছুর সস্তা এটা একটা অন্ধবিশ্বাস কোন জিনিস কোনো জিনিসকে সৃষ্টি করে তারা বলে যে পৃথিবীর কোটি কোটি বছর আগে নাকি সূর্য যখন পৃথিবীর চারিদিকে ঘুরছিল प्रमाण्पर भित पृथ्वी चलते चाय प्रमाण प्रयोजन आगे प्रमाण देव क्षमता नहीं आलमीन सठीक मास हाथ सला খাল কান আমি তাদেরকে আকাশ জমিন সৃষ্টি করার সময় ওখানে উপস্থিত আর না তাদের নিজের নব সৃষ্টির সময় আমি তাদেরকে ডেকেছিলাম তাহলে যাদেরকে আমি ডাকে নি যারা দেখেনি তারা কিভাবে এই যুক্তি দিয়ে পৃথিবীতে প্রচারণা করতে পারে সুরা কাহাফের পাঁচ নম্বর আয়াত দ্রষ্টব্য বন্ধুক সবকে সমান হতে হবে করতে হবে এটা একটা অপচুর জিনিস পৃথিবীতে করেছেন একে উল্টে আপনি পারেন না যাকে কালো করেছেন তাকে আপনি সাদা চামড়া করতে পারেন না চেষ্টা করতে মানুষ পারেনি দ্বারা যে আমার কালো দেহটাকে সাদা করবো যেমন করেছিল একজন কোপ মাইকেল যে নাচা মাছ খুঁজে কোপ করছিল সে করেছিল কালো বংশোদ্ভূত ছিল নিজের শরীরটাকে সাদা করেছিল বাচ্চাটা হয়েছে আমার কালা চোপচুপ করে নেওয়া না যদি কোন রঙেরই থাকবে পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ বেশি বুদ্ধি দেন ওখানে কোন মানুষের অন্য অবুদ্ধিওয়ালা লোককে ওই মাথায় ঢোকে দিলে ঢুকাতেও পারা যাবে না বন্ধুক পৃথিবীতে যাকে গরু করেছেন গরু এর ঠাকুরটাকে ছাগল করা যাবে না बुल आलम दिए गो गो चल रिथिवी जब के अल्लाह रबुल आलमीन जमीन कलो के सदाने तो जो पृथ्वी अल्लाह रबुल आलमीन जब के धनी करते जा गरीब करनी करते पुरोपुर विपरीत क्यों व्यक्ति धनी हार्दी सदा श्रम था दिए जो व्यक्तर को श्रम नए गए सम्पद गो दान दीबेंटा कण जुक्ति बोले कौन इंसाफ बोले नियम प्रतिष्ठित हमसे तक नेचार विपरीत प्रकृत विपरीत एक नियम পৃথিবীতে তারা চালাচ্ছে সেবা চালার প্রচালনা করার প্রচেষ্টা করছে যদি কোন পথি মধ্যে কোন পথিক কে দেখতে পান কোনো মুসাফির দেখতে পান যে সে আসছে অতপর আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবে আর সে যদি বলে আর জানি না একে পাগল বলবেন আর না হলে না হয় এ একটা আসল অরিজিনাল বিষয়কে অবিশ্বাস করছে স্বীকার করে অস্বীকার করছে নাস্তিকের উদাহরানো এরকম তারা কোথা থেকে এসেছে জানে না এবং মরণের পর কোথায় যাবে তাও জানে না আমরা জানি আমাদের আমরা কোথার থেকে এসেছি আমাদের সৃষ্টিকর্তাকে আমরা এটাও জানি যে আমরা কোথায় যাব কিন্তু তারা সেটাও জানে না মানে ঘোরাফেরা করছে নিজের নিয়ম এবং আকেল ও বুদ্ধি দ্বারা নিজের ইজিম ও মতবাদ তৈরি করছে পৃথিবীর মধ্যে একটা বিরাট ঝঞ্ঝাট সৃষ্টি করেছে সেই জন্য এই দার্শনিকদের মধ্যে একজন বলছেন যে নাস্তিক হওয়াও একটা ধর্ম নাস্তিক বাদও একটা ধর্ম এরা ধর্মকে অস্বীকার করে বটে কিন্তু দেখা যাচ্ছে ওরা একটা আবার নিজে নিজেই একটা ধর্ম বানায় বানিয়েছে বা সৃষ্টি করেছে আমার আলোচনা এখানে শেষ আলোচনার সারাংশ হলো এই যে নাস্তিক বাদ বা নাস্তিক হচ্ছে যারা আল্লাহ আব্বুল আলমীকে অস্বীকার করে এবং এরকম যাবতীয় অদৃশ্যকে ওস্বীকার করে এদের প্রবর্তক হচ্ছে কার্ল এবং স্টালিন এবং এরা সবচেয়ে বেশি যে যে সকল ধর্মকে ধর্মকে সবচেয়ে বেশি শত্রু মনে করে সেটা হচ্ছে ইসলাম এবং ইসলামকে শত্রু মনে করার পিছনে বিশেষ কিছু কারণ আছে যার বর্ণনা হচ্ছে যদি কোনো মানুষ নাস্তিক হয়ে যায় তাহলে তার কাছে ভালো মন্দের কোন মাপ কাঠি আর থাকে না তার কাছে সব কিছুই বৈধ হতে পারে এবং যেহেতু তারা বস্তুবাদে বিশ্বাসী সেই কারণে যেমন মানুষকে তারা একটা উন্নত প্রজাতির পশু বলেছে সেই উন্নত প্রজাতির পশু হওয়ার কারণে পশুর যাবতীয় স্বভাব একজন মানুষ গ্রহণ করতে পারে সেই জন্য তাদের কাছে রেপ ধর্ষণ কোনো বিষয় না সেই জন্য তাদের কাছে সমকামিতা কোনো বিষয় না সেই জন্য তাদের কাছে মাহারিমের সঙ্গে বিবাহ করা কোন বড় বিষয় না সেজন্য তাদের কাছে একটা ছোট্ট বস্তু যদি নিজে তৈরি হচ্ছে আমরা না দেখি তাহলে অবশ্যই বড় বড় বস্তু ট্রিলিয়ন বিলিয়ন নক্ষত্র এবং গ্যালাক্সি আর পৃথিবীর চাইতো বড় বড় গ্রহ নক্ষত্র যেগুলো আকাশে আছে এবং পৃথিবীর মাঝে যেগুলো নিদর্শন আছে সেগুলোর সৃষ্টিকর্তা অবশ্যই কেউ আছেন এটা ধরতে পারি একজন উটের রাখাল বেদুইন যদি বলতে পারে আমার উটের গোবরটা উঠ ছাড়া হয় না তাই এই মহাবিশ্ব এবং আমি আমার সৃষ্টিকর্তা ছাড়া হতে পারি না আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের বিপরীত কাজ করতে গিয়ে একটা ধর্মের মতো আইন ও নিয়ম তারা প্রবর্তন করেছে চালু করেছে এবং তাদের উদাহরণ সেরকমই যে ব্যক্তি বলে থাকে যে আমি কোথার থেকে আসি তাও জানি না কোথায় আসি তাও জানি না কোথায় যাব। আল্লাহ রাবুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের আলোচনা শেষ করলাম ওমা আলাইনাল আসসালাম আলাইকুম